বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা বাবুর ঘটনা গল্পটি লেখা হয়েছিল ২৭ এবং আঠাশে ডিসেম্বর উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে এবং প্রকাশিত হয়েছিল সন্দেশ পত্রিকায় বৈশাখ চোদ্দশো বঙ্গাব্দে প্রধান চরিত্রে বাবু, কালু মামা অফিসের মেজো সাহেব ডক্টর গুপ্ত নীলরতন এবং মৃগাঙ্ক বাবু। মেজো সাহেব ডক্টর গুপ্ত ও নীলরতনের ভূমিকায় সৌগত কালু মামা এবং মৃগাঙ্ক মৃগাঙ্কবাবুর ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় মীর গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে মৃগাঙ্ক বাবুর ঘটনা বাবু তার সহকর্মী সলিল বসাকের কাছ থেকে প্রথম জানতে পারলেন যে বানর থেকে মানুষের উদ্ভব হয়েছে এ খবর আজকের দিনে শিক্ষিত লোকমাত্রই জানে কিন্তু ঘটনাচক্রে খবরটা মৃগাঙ্কবাবুর গোচরে আসেনি আসলে তার জ্ঞানের পরিধিটা নেহাতি সংকীর্ণ স্কুলে মাঝারি ছাত্র ছিলেন পাঠ্যপুস্তকের বাইরে কোনো বই পড়তেন না পরেও বই পড়ার অভ্যেসটা প্রকাশ করলেন ঠিক তাই বললেন বাবু। লক্ষ লক্ষ বছর আগে মানুষ ছিল এক শ্রেণীর চতুষ্পদ বাঁদর বাঁদর যাত্রা এখনো আছে কিন্তু যে শ্রেণীর বাঁদর থেকে মানুষের উদ্ভব হয়েছে সে শ্রেণী লোভ পেয়ে গেছে বাবু এবং সলিলবাবু দুজনেই হার্ড ইঞ্জ ইন্ডিয়া কোম্পানিতে কেরানি গিরি করেন মৃগাঙ্কবাবু বাইশ বছর হল কাজ করছেন আর সলিল পনেরো দুজনে পাশাপাশি টেবিলে বসেন তাই একটা বন্ধুত্ব গড়ে উঠেছে না হলে মৃগাঙ্কবাবু মোটেই মিশুকে লোক নন বাঁদর থেকে মানুষ হওয়ার খবরটা মৃগাঙ্কবাবুর মনে গভীরভাবে রেখাপাত করল তিনি কলেজ স্ট্রিটে বইয়ের দোকান ঘেটে একটা বিবর্তনের বই জোগাড় করে পড়ে ফেললেন সলিল ভুল বলেনি ছাপার অক্ষরে তথ্যটা দেখে মৃগাঙ্কবাবু আর সেটা উড়িয়ে দিতে পারলেন না আশ্চর্য বাঁদর থেকে মানুষের আসতে এত লক্ষ বছর লেগেছে আদিম অবস্থাটা এবং পরিবর্তনের ব্যাপারটা এখনো কিছুটা অন্ধকারে রয়েছে তবে এ ব্যাপারে প্রাণীবিদরা গবেষণা চালিয়ে যাচ্ছেন মানুষ ও বাঁদর এই দুইয়ের মাঝামাঝি অবস্থাকে যে বলা হয় মিসিং লিংক। এ খবরও মৃগাঙ্কবাবু জানলেন কিন্তু এতেই মৃগাঙ্কবাবুর আশ মিটল না তিনি প্রথমে জাদুঘর গেলেন আদিম মানুষের মূর্তি আর তার হাড় গোড় দেখতে দেখে বুঝলেন যে আদিম দ্বিপদ মানুষের চেহারার সঙ্গে বাঁদরের চেহারার বিশেষ মিল ছিল তারপর বাবু গেলেন চিড়িয়াখানায় সেখানে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখলেন এক হলো লেজ বিশিষ্ট মাংকি আর আরেক হল লেজবিহীন এপ এর মধ্যেও নানা রকম শ্রেণী দিশি মাদর আর হনুমানের বাইরে রয়েছে আফ্রিকার গরিলা শিম্পাঞ্জি বেবুন ইত্যাদি আর তা ছাড়া আছে বনমানুষ। এই যে মানুষ কথাটা জুড়ে দেওয়া হয়েছে এটা মৃগাঙ্ক বাবুর কাছে খুব অর্থপূর্ণ বলে মনে হলো তার আরো মনে হলো যে সব রকম বাঁদরের মধ্যে আফ্রিকার শিম্পাঞ্জির সঙ্গেই মানুষের সবচেয়ে বেশি মিল শুধু তাই না একটি বিশেষ শিম্পাঞ্জি তো মৃগাঙ্কবাবুর সম্পর্কে বিশেষ কৌতূহলী বলে মনে হল বার বার তাঁর দিকে চাওয়া এগিয়ে এসে খাঁচার শিখ ধরে দাঁড়িয়ে তার দিকে চেয়ে মুখভঙ্গি করা এমনকি দাঁত বার করে হাসা পর্যন্ত মৃগাঙ্কবাবুর মনে হচ্ছিল যেন জানুয়ারটিকে তিনি অনেক দিন থেকেই চেনেন চিড়িয়াখানায় ঘণ্টাখানে কাটিয়ে বাড়ি ফেরার পথে মৃগাঙ্কবাবুর হঠাৎ কালু মামার কথা মনে পড়ে গেল মৃগাঙ্কবাবুর যখন বছর পঁচিশেক বয়স তখন কালু মামা একবার কিছুদিনের জন্য তাঁদের বাড়িতে এসেছিলেন তখন তিনি বাবুকে মাঝে মাঝে মর্কট বলে সম্বোধন করতেন আয় মরকট মোড়ের দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে আনতো বাবু একদিন না জিজ্ঞেস করে পারেননি আচ্ছা কালু মামা তুই আমার মর্কট বলো কেন কালু মামার উত্তর দিতে সময় লাগেনি তোর চেহারাটা মরকটের মতো তাই আয়নায় নিজে মুখ দেখে বুঝতে পারিস না কপাল ছোট কুতকুতে চোখ না কাঠোঁটের মাঝখানে এত বড় ফাঁক আর মর্কট বলুন তো তোকে কি বলবো তোর হাতের আংটিটায় যে এম লেখা রয়েছে সেটা আসলে মৃগাঙ্ক নয় ওটা মরকট অথবা মাংকি তোরা চাকরি খুঁজতে হবে না এই চিড়িয়াখানায় খাঁচায় তোর জন্য ভ্যাকেন্সি রয়েছে সব সময় মৃগাঙ্ক বাবু অবশ্যই এর পরে নাই নিজে চেহারাটা খুব ভালো করে দেখেছিলেন কালু মামা খুব ভুল বলেননি একটা বাঁদুরে ভাব আছে বটে তাঁর চেহারার মধ্যে তখন মনে পড়ল স্কুলেও মহেশ স্যার তাকে তোর জাতীয় কথা বলে ধমক দিতেন তখন মৃগাঙ্কবাবুর বয়স বারো তেরো নিজের চেহারা যে বাদুরের মতো হতে পারে এ খেয়াল তাঁর হয়নি শুধু মুখে নয় পিঠে একটা কুঁজো ভাব তার শরীরের লোমের আধিক্য এই দুটোও তাকে কিছুটা বাঁদরের কাছাকাছি এনে দেয় শরিলের কথাটা তার আবার মনে পড়ল সুদূর অতীতে যে বাঁদর থেকে মানুষের উদ্ভব হয় তার কিছুটা ছাপ এখনো মৃগাঙ্কবাবুর চেহারায় রয়ে গেছে চিন্তাটা তাকে বিব্রত করতে লাগল আপিসে টাইপ করতে করতে মনে হয় আমার মধ্যে বিবর্তন পুরো হয়নি আমার মধ্যে খানিকটা বাঁদর এখনো রয়ে গেছে কিন্তু আবার বাঁদর কি আপিসের ডেস্কে বসে টাইপ করতে পারে তার চেহারার সঙ্গে মাদরের যেটুকু সাদৃশ্য সেটা সম্পূর্ণ আকস্মিক সেরকম তো অনেক লোকের চেহারার সঙ্গে এই মিল আছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে সুরেশবাবুর মুখের সঙ্গে তো ছুঁচোর আশ্চর্য সাদৃশ্য মৃগাঙ্কবাবু ষোলোয়ান সন্দেহ প্রকাশ করার কোন কারণ থাকতে পারে না এরই মধ্যে একদিন মৃগাঙ্কবাবুর খেয়াল হলো যে তিনি কলা আর চিনে বাদামের বিশেষ ভক্ত আপিস থেকে ফেরার পথে রোজই দুটোর একটা কিনে খান আর এ দুটোই হল বাঁদরেরও প্রিয় খাদ্য এই মাদর তুই কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি ছেলেবেলার এই ছড়াটা তার মাথায় ঘুরতে লাগল এই মিলটাও কি আকস্মিক নিশ্চয়ই তাই কলা তো অনেকেই খায় আর চিনে বাদামও খায় বাবু চিন্তাটা জোর করে মন থেকে দূর করে দিলেন কিন্তু যতই স্বাভাবিক হবার চেষ্টা করুন না কেন আমি কি তাহলে পুরোপুরি মানুষ হয়নি আমার মধ্যে কি বাঁধর তো রয়ে গেছে ভুল হতে খানিকটা আর এবার মেজর সাহেবের কাছ থেকে ডাক পরল আপনার কি হয়েছে বলুন তো মেজর সাহেব জিজ্ঞেস করলেন আগে তো আপনার টাইপিং এরকম ভুল থাকতো আজকাল এটা হচ্ছে কেন বৃগাঙ্ক বাবু আর কি বলবেন বললেন কদিন শরীরটা একটু খারাপ হয়েছিল তাহলে ডাক্তার দেখান আপিসে ডাক্তার তো রইছে ডক্টর গুপ্তকে বলুন স্যার তা দরকার হবে না আর ভুল হবে না আমি কথা আমার টুটি বাবুর কথা মেনে নিলেন কিন্তু বাবু নিজে মনে শান্তি পেলেন না তিনি ডাক্তার গুপ্তের শরণাপন্ন হলেন বললেন আমার একটা কোন ওষুধ দিন তো যাতে আমার অন্য মনুষকতাটা কিছুটা কমে কাজে বড় অসুবিধে হচ্ছে ডাক্তার মৃগাঙ্ক বাবুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন আপনার চেহারাটাও দেখে ভালো লাগছে না আপনার ওজন কমেছে চোখের তলায় কালি পড়েছে শুধু ওষুধে তো কাজ হবে না আপনার ছুটি না আছে আছে আমি গত দুবছর ছুটিই নিয়ে নি তাহলে ছুটি নিয়ে কোথাও ঘুরে আসুন আপনার চেঞ্জের দরকার অবশ্য আমি একটা ওষুধও লিখে দিচ্ছি কিন্তু শুধু ওষুধে তো কাজ হবে না মৃগাঙ্ক বাবু দশ দিনের ছুটি নিলেন কোথায় যাওয়া যায় কাশিতে তার এক খুর্দুত ভাই থাকেন চৌষট্টি ঘাটির উপরেই বাড়ি চব্বিশ ঘন্টা গঙ্গার হাওয়ায় উপকার হবার সম্ভাবনা আছে ভাই মৃগাঙ্ক মৃগাঙ্কবাবুকে অনেকবার যেতে লিখেছেন কিন্তু যাওয়া হয়ে ওঠেনি মৃগাঙ্ক বাবু কাশী যাওয়া করলেন কাশিতে যে চতুর দিকে এত বাঁদর সেটা মৃগাঙ্কবাবুর খেয়াল ছিল না রাস্তায় ঘাটে বাড়ির ছাদে গাছে ডালে মন্দিরের গায়ে সর্বত্র বাঁদর ভাই নীলরতনকে কে বলাতে তিনি বললেন এখানে কি বাঁদর দেখছেন চলুন আপনাকে কাকে বলে বুঝতে ভাইয়ের সঙ্গে দুর্গাবাড়িতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে গেল ফটক দিয়ে চত্তরে ঢুকতেই প্রায় পঞ্চাশ ষাটটা বাঁদর এদিক থেকে ওদিক থেকে ছুটে এসে মৃগাঙ্ক বাবুকে ঘিরে ধরল তাদের কিচির মিচির শব্দের গান পাতা যায় না দান চিনে বাদান কিনে আনি বললেন নীলরতন আশ্চর্য এই যে বাঁদরের মধ্যে পড়েও মৃগাঙ্কবাবুর অস্বস্তি লাগছিল না এসব বাঁদর যেন সকলেই তাঁর চেনা অনেক দিন পরে বহু আপনজনের মধ্যে এসে পড়েছেন তিনি মৃগাঙ্কবাবু দুর্গা বাড়িতে গিয়েছিলেন কাশি আসার তিন দিন পরে পঞ্চম দিন তিনি প্রথম অনুভব করলেন যে তিনি কথা বলার সময় খেই হারিয়ে ফেলছেন তাকে বারবার ইয়ে বলতে হচ্ছে অতি সহজ সাধারণ বাংলা কথাও তিনি ভুলে যাচ্ছেন নীলরতন শুধু বলেছেন মৃহঙ্গদা আজ দশার সমেত ঘাটে ভালো কীর্তন আছে আমি আপিস থেকে ফিরে তোমায় নিয়ে যাব নীলরতন একটা ব্যাংকে চাকরি করেন মৃগাঙ্কবাবুর কানে্তন কথাটাও যেন কেমন অচেনা মনে হল বললেন কোথায় যাবার কথা দশা সমেত ঘাট যাবে দশা সমেত ঘাট কেন সেখানে কি আছে বললাম যে আজ সন্ধ্যায় ভালো কীর্তন আছে তোমার খুব ভালো লাগবে তুমিও তো কীর্তনের খুব ভক্ত ছিল গো ও কীর্তন তো যারা করবে কীর্তন তারা মানুষ তো এ আবার কি কথা মি মানুষ ছাড়া কি বাঁদরে করবে নাকি কীর্তন মানুষ তো মানে কালে বাঁদরেই ছিল যা সন্ধ্যায় নীল সঙ্গে কীর্তন শুনতে গিয়ে মৃগাঙ্ক বাবু একটা আশ্চর্য জিনিস অনুভব করলেন তার বারবার মনে হতে লাগলো যেন বাঁদরের দলই খোল বাজিয়ে গান গাইছে এক অভিজ্ঞতা কীর্তন থেকে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে নীলরতন বললেন যে তার একবার মাধবাবুর কাছে যেতে হবে বাঙালি টোলায় আধ ঘন্টার মধ্যেই ঘুরে আসছি মৃকঙ্কদা আমার হোমিওপ্যাথিক ওষুধটা ফুরিয়ে গেছে উনি ডাক্তার নিজেই ওষুধ বানিয়ে দেন নীল রতন চলে যাবার পর মৃগাঙ্ক বাবু বুঝতে পারলেন যে তাঁর একবার বাঁদরের মতো হেঁটে দেখতে ইচ্ছে করছে খাটের পাশে মেঝের উপর উপুর হয়ে সামনের হাত দুটোকে পায়ের মতো ব্যবহার করে মৃগাঙ্ক বাবু ঘরে কয়েকটা চক্কর মারলেন বার চারেক চক্কর খাবার পর ঘরের দরজায় চোখ পড়তে দেখলেন নীলরতনের রামলাল চোখ ছানা বডা করে মুখ হা করে দাঁড়িয়ে আছে রামলালের দিকে চেয়ে বললেন কি কি আছে কাশিদের থাকিস আর বাঁদর দেখিস না রামলাল কিছু না বলে ঘরে ঢুকে বিছানা করতে লাগল বাবু বাকি যে কদিন ছিলেন কাশিতে সে প্রায় কথাই বলেননি। নীলরতন একবার বললেন কি হলো মৃগাঙ্ক দা আপনিও মন চুপ মেরে দিলেন কেন শরীর খারাপ হয়নি তো মৃগাঙ্ক বাবু বললেন শরীর তো কি আছে মানে আসলে বাঁদর থেকে মানুষ যেমন হয় তেমনি মানুষ থেকেও বাঁদর মানে বিবর্তনের উল্টো আর কি নীলরতন বেশ অবাক হয়ে গেলেন যদিও খুলে কিছু বললেন না ঠিক আছে তো একবার দেখালে হতো না। দুদিন পরে মৃগাঙ্ক বাবু কলকাতায় হাতে সুটকেস নিয়ে হাজরা লেনে তার বাড়িতে ঢুকতেই সামনে চাকর দাসরথি পড়ল পুরনো চাকর একগাল হেসে বলল বাবু ফিরেছেন সব মঙ্গল তো মৃগাঙ্ক বাবু বললেন দাসরথী হো হো করে হেসে বলল বাবু আমি ছেলেবেলায় বাবু বললেন এই ঘটনার চার দিন পরে কলকাতার সব খবরের কাগজে খবরটা বেরোল চিড়িয়াখানার একজন কর্মচারী গতকাল ভোরে শিম্পাঞ্জির খাঁচার সামনে মাটিতে একটি বাঁদর শ্রেণীর জীবকে পড়ে থাকতে দেখে জানোয়ারটা ঘুমচ্ছিল বোধহয় মাছরাত্রিরে পাঁচিল টোপকে ঢুকেছে চিড়িয়াখানার সুপ্রিনটেন্ডেন্ট জানিয়েছেন এই শ্রেণীর বাঁদর আগে দেখা যায়নি ঘোড়া ও গাধার সংমিশ্রণে যেমন নতুন জানোয়ার খরের সৃষ্টি হয় এও হয়তো দুই শ্রেণীর সংমিশ্রণে সংমিশ্রণের একটি নতুন প্রাণী প্রাণীটি বেঁচে আছে এবং বাঁদরের মতোই হুপ হাপ কিচির মিচির শব্দ করছে সবচেয়ে আশ্চর্য এই যে বাঁতরটির বা হাতের অনামিকায় একটি আংটি পড়ানো তাতে নীলের উপর সাদা দিয়ে মিনে করে লেখা ইংরেজি অক্ষর শুনছিলেন মৃগাঙ্ক বাবুর ঘটনা রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে নীর। মেজ সাহেব ডক্টর গুপ্ত ও নীলরতনের ভূমিকায় সৌগত কালো মামা এবং মৃগাঙ্কবাবুর ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র গল্পের সূত্রধার দীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্জির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স